ইবনু উমর রদাল হতে বর্ণিত তিনি নবী সাল্লা সাল্লামকে মেম্বরের উপর ভাষণ সময় বলতে শুনেছেন সাপ মেরে ফেলো। বিশেষ করে মেরে ফেল ওই সাপ যার মাথার উপর দুটো সাদা রেখা আছে এবং লেজ কাটা সাপ কারণ এ প্রকারের সাপ চোখের জ্যোতি নষ্ট করে দেয় ও গর্ভপাত ঘটায়